আবু হুরাইরা রাজেলাউ তালান হতে বর্ণিত তিনি বলেন একদা জনৈক বেদুইন দাঁড়িয়ে মসজিদে পেশাব করল তখন লোকেরা তাকে বাধা দিতে গেলে নবী সাল্লাহ সাল্লাম তাদের বললেন তোমরা তাকে ছেড়ে দাও এবং ওর পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও কারণ তোমাদেরকে কোমর ও সুন্দর আচরণ করার জন্য পাঠানো হয়েছে রুঢ় আচরণ করার জন্য পাঠানো হয়নি